আউন ইবনু আবু জুহাইফা রদেলা তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে দেখেছি যে তিনি একটি শৃঙ্গা লাগানোওয়ালা গোলাম কিনলেন তিনি তার শৃঙ্গা লাগানোর যন্ত্র ভেঙে ফেলতে নির্দেশ দিলে তা ভেঙে ফেলা হল আমি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রক্তের মূল্য কুকুরের মূল্য দাসির ব্যবচারের মাধ্যমে উপার্জন করা হতে বারণ করেছেন আর তিনি শরীরে উল্কি অঙ্কনকারী ও উলকি গ্রহণকারী সুদ গ্রহিতা ও সুদ দাতার উপর এবং জীব জানোয়ারের ছবি অঙ্কনকারীর উপর অভিসম্পাদ করেছেন